محمد هو على رسوله الكريم اما بعد محترم الحاضرين আমাদের আগে বলা হয়েছে হজরত আদম আলি সালাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাই গুণা হইল না কিন্তু জান্নাত থেকে বের হওয়ার সময় হইল তাই আল্লাহ আল্লাহুল্লা আলমিন আদম হাওয়া দুইজনকে সম্বোধন করে বলেন আল্লা বলেন হে আদম হাওয়া তোমরা দুইজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাও আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তান তোমরা তাদের মাধ্যমে জন্ম হয়ে দুনিয়াতে যাও আদম হাওয়ার দুনিয়াতে আসার সিস্টেম হলো একটা আর আদমের সন্তানেরা দুনিয়াতে আসার সিস্টেম হলো আরেকটা তারা সরাসরি জান্নাত থেকে বের হয়ে আসলেন আমরা তাদের তাই, দুনিয়াতে যাবে তোমরা দিনের জন্য কারণ এটা হলো জান্নাত কিনার বাজার বাজার যেমন কোনো বিক্রেতা অথবা খরিদারের স্থায়ী কোন একটা শপিং এর জন্য আসি একটা জিনিস বেচা কিনা করার জন্য নিজের জীবনের বিনিময়ে নিজের দন বিনিময়ে জান্নাত এখান থেকে যাব এই জন্য এখানে এসেছি আমরা জান্নাত বেচা কিনার বাজারে এসেছি এখানে টাকার জন্য নয় এই জন্যই দুনিয়াতে কেউ চিরকাল তাকে না যেহেতু এটা ঠিকানা নয় এটা বাজার বাজার যেভাবে কোন লোকের ঠিকানা হয় না ঠিক তেমনিভাবে দুনিয়া কোনো মানুষের ঠিকানা হতে পারে কিন্তু দীর্ঘদিন জান্নাতের মতো সুখ শান্তির স্থানে বসবাস করার পর হঠাৎ করে দুনিয়ার এই কষ্টের জীবন জীবনযাপনের স্থান দুনিয়াতে আসার হুকুমটা আনন্দদায়ক হবে কষ্টদায়ক হবে কষ্টটাও যেত যেন কষ্ট মানে না হয় মহা কৌশলী আল্লা হ্যাকমত অবলম্বন করে আল্লাহর সেই হ্যাকমতটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি ধরুন কোন বিকারী কোন ফকির নিষ্ক বিক্ষুভ যদি আপনার কাছে একটা ডলার চায় একটা ডলার দিতে চায় তখন যদি আপনার দিতে পারবেন বিকালি কে তখন বিকালি কে কি বলবেন মাফ করো মাফ করো বলার কারণে সে আপনার বিরুদ্ধে আর কোন প্রতিবাদের সুযোগ পাবে না তো মাফ করো বলাটা কি তার মনে কষ্ট দেয় সাথে সাথে যদি আপনি বলেন মাফ করো কাল আসবে তোমাকে আমি এক হাজার ডলার দেব একটা ডলার দিতে পারলেন না বলার কারণে মনে যে কষ্ট হয়েছিল এক হাজার ডলার দিবেন বলার কারণে সেই কষ্ট মনে থাকবে আল্লাহ বলেন জান্নার থেকে বের হয়ে যাও কষ্টদায়ক আনন্দদায়ক সাথে সাথে বলেন এখান থেকে বের হয়ে যাবে কিছু দিনের জন্য আর দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে আবার এখানে চলে আসবে চির ওখানের জন্য সেই পথ দেখানো আমার দায়িত্বে থাকবে কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হয়ে যাওয়ার হুকুমের কষ্ট মনে আসার কথা ছিল চিরকালের জন্য দুঃখ বলে থাকার কথা নয় মহা কৌশলী আল্লাহন এই হ্যাকমত অবলম্বন করেছে বলেন দুনিয়ার কিছুদিনের জীবনে যারা আমার প্রদর্শিত পথ অবলম্বন করল তারা যে জান্নাত থেকে বের হয়ে গেল তাদের কোন দুঃখ থাকবে না ভবিষ্যতে সেই জান্নাত আবার ফিরে পায় কিনা সেই চিন্তা সেই প্রারেশানিও তাদের থাকবে না আমি চিরকালের জন্য তোমাদেরকে জান্নাতে ফিরে আসার ব্যবস্থা করে আল্লাহ আল আমিন আল্লাহর সেই ওয়াদা পূরণের দুইটা পদ্ধতির একটার নাম কিতাব উল্লাহ আর একটার নাম রিজাল উল্লাহ শতাধিক আসমানি কিতাব না দিল করে ওই কিতাবগুলিতে দুনিয়ার মানুষকে জান্নাতে চিরকালের জন্য ফিরে যাওয়ার পথ দেখা দীপ নবী রাসুল পাঠিয়ে নবী রাসুলগণের মাধ্যমে সেই কিতাবের বিবরণ দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন এইভাবে যদি দুনিয়াতে জীবন জীবনযাপন করো কিছুদিনের জিন্দগি শেষ হওয়ার পর চিরকালের জন্য তোমরা জান্নাতে চলে যাবে এই ঘটনা আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য একটা প্রশ্নের জবাব আমরা জানমাল কাছে বিক্রি করে জান্নাত দেখি নাই অন্ধবিশ্বাসী হইয়া জান্নাত কোন বিবেকে খরিদ করলাম নাস্তিকদের প্রশ্ন আমরা যারা জান্নাতে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী আমরা যারা পরকালে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী আমরা যারা আল্লাতে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী আমি বলতে চাই না আমরা জান্নাতে বিশ্বাসী নই, আমাদের সকলের আদমের চুকের দেখা জান্নাতে বিশ্বাসী দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ আদম বানালেন কিন্তু পাঠাবার আগে জাননাতে দিয়া নাস্তিকরা কি আমার পর্যন্ত আমাদেরকে যেন অন্ধবিশ্বাসী বলতে না পারে। সেই পথ চির বন্ধ করে দিয়েছে না আদি পিতার চোখে সন্তানের চুকে দেখলে বেশি ভালো হয় না বাবার চোখে দেখলে বেশি ভালো হয় এক বাবার ব্যাপার আর একজন বাবা আছে আদমেরও বাবা আদন্ত আমাদের সকলের বাবা আরেকজন বাবা আছেন তিনি আদমেরও বাবা আদমের আবার বাবা হয় কিভাবে এই যে বোঝার জন্য আগে বুঝে দিতে হবে মানুষের এক প্রকারের বাবা আছে বংশগত বাবা আর এক প্রকারের বাবা আছে রুহানি বাবা যে বাবার শরীরের অংশ দিয়ে সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা বলা হয় আমি যে বাবার জন্মগ্রহণ করেছি তার শরীরের অংশ অবশ্যই তিনি আমার কেমন বাবা বংশগত আরেক রকমের বাবা আছে যাকে রুহানি বাবা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় আধ্যাত্মিক পিতার ডেফিনেশন কি যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় যার রুহানি ফয়েতে অপরের রুবা হয় তার এ রুহানি বাবা বলা পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় এই কথা লোকজন আগের কথাটা স্মরণ দেখা দরকার আত্মা পবিত্র হয় কিভাবে আর অপবিত্র হয় কিভাবে প্রতিটি মানুষের আত্মার মধ্যে আল্লাহ অপরাধ পাপ গুণা অন্যায়ত্যাচার করা যত রকমের গুনার কাজ আছে প্রত্যেকটা গুনার কাজের মধ্যে কি মদ হয় কাজটা করলে এই যে বুধার মত যোগ্যতা আল্লাহ প্রতিটি মানুষের অত্তরে দিয়েছে কোন মানুষ যদি বলে যে গুনার কাজ করলে কি মজা হয় আমি ভুগি না এই লোকটা আর যাই কিছু হোক না কেন সেটা মানুষ হতে পারে মানুষ হতে পারে কারণ আল্লাহ অনেকগুলি কথম খাইয়া বলছেন মানুষের অন্তরের মধ্যে আমি গুনার কাজের মজা বোঝার যোগ্যতা দান করছি একটা যুবক ছেলে জিনা করলে কি মজা হবে উপলব্ধি করে না একটা অবাবগ্রস্ত মানুষ চুরি করলে কি হবে বুঝে না অবশ্যই বুঝে এইভাবে প্রতিটি গুনার কাজের এক একটা মজা আছে এই মজাটা বুঝার মত যোগ্যতা প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু গুণা করলে সাজা হবে এই কথাটা আল্লাহ আসমানি কিতাবের মাধ্যমে নবী রাসুলগুলের মাধ্যমে দুনিয়ার মানুষকে বুঝায় আসছে সাজা মনে বুঝে গুনার মজা আর আসমানি কিতাবে বুঝায় সাজা প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে একটা মজা আর একটা সাজা সভা সমিতিতে যাওয়া লাগে আসমানি কিতাব লাগে নিজেই গুনার মজা বুঝে গুণার বোঝা নিধি নিজেই বুঝে গুণার সাজা নিজে নিজে না গুনার সাজা গুদামির জন্য আল্লাহ নবীর লিপ্ত তাকে তার আত্মা না পাক তার মন না পাক গুনায় লিপ্ত হইলে মন পাক না পাক এই গুনার মজার রূপ অন্তর থেকে বের করতে পারলে আত্মা পবিত্র হয় কথাটা বুঝেন কিনা দেখি নবী রাসুলগণের আত্মা আজীবন পবিত্র নবী রসুলগণের আত্মা আজীবন পবিত্র এরা জীবনে কেউ কোনোদিন কোনো গুণা করেন না কোন নবী জীবনে কোনদিন একটা গুণাও করে সুতরাং নবী গণে রাত্তা কতদিনের পবিত্র আজীবন এই কারণে এই পবিত্র আত্তাওয়ালা নবীদের কাছে যারা যায় নবীদের কথা যারা শুনে নবীদের কথা মতে যারা জীবন জীবনযাপন করে তাদের আত্মা অতীতে ও পবিত্র থাকলেও নবীদের পবিত্র আত্তার পরশে গুনাগার উম্মতের আত্তা পবিত্র হয় যায় এই জন্য নবীগণ হইলেন উম্মতের রোহানি বাবা এবার বলুন রোহানি বাবা গার পবিত আত্মার পর সেগণ যার যার উন্মতের তামিল হয় পীর মুহীদের রোহানি বাবা উস্তাদ যদি যুদ্ধ হয় উস্তাদ ও ছাত্রের রোহানি বাবা পীর যদি বন্ধ হয় এই ফির মুীদের রোহানি বাবা হতে পারে না উস্তাদ যদি অযোগ্য হয় এই উস্তাদ ছাত্র রোহানি বাবা হতে পারে না নবী হতে পারেন অযোগ্য কোনদিন নবী হতে না পারেনা উস্তাদ যোগ্যতা অর্জন করে নেন ফির চেষ্টা করে সাধনা করে কামিল হন কিন্তু নবী চেষ্টা করে হতে পারেন না আল্লাহ যাদের আত্মা চির পবিত্র বলে জানেন আল্লাহ শুধু তাদেরকে নবী রুহানি বাবা এই হইল ব্যস উস্ত রুহানি বাবা আত্মা সাধনা করার মাধ্যমে এক সময় পবিত্র করে নিয়েছিলেন কিছুদিন পর এক সময় এই পবিত্র আত্মা বলা উস্তাদের আত্মাটা তার আত্মা আবার অপবিত্র হয়ে যেতে পারে কিন্তু নবীল আত্মা কোনদিন অ্যাক্সিডেন্ট করে না কোনোদিন অপবিত্র হয় না আর উস্তাদ ধরনের রুহানি বাবা নবীগণ সেই ধরনের রুহানি বাবা নন নবীগণের আত্মা গুণাত থেকে চির পবিত্র এই জন্য সমস্ত নুহ আলহি সালাম নিদের উন্মতের রুহানি বাবা ইব্রাহিম আলহি সালাম নিদের উন্মতের রুহানি বাবা মুসা আলহি সালাম নিদের উন্মতের রোহানি বাবা ইব্রাহিম আলহিস নিজের উম্মতের রুহানি বাবা ঈশা সালাম নিজের উম্মতের রুহানি বাবা আল্লাহ মুহদুল রসুল্লাহ নিজের উম্মতেরও রুহানি বাবা বানাইছেন সমস্ত নবী রাসুল বনের রোহানি বাবা বংশগত বাবা অনেক আছে আমি যার করে জন্মগ্রহণ করেছি তিনি আমার বংশগত বাবা তার বাবাও তার মাধ্যমে আমার বংশগত বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা আদম পর্যন্ত সমস্ত বাবার বংশগত বাবা এর মধ্যে সবচেয়ে বড় বাবা বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন হজরত আদম আলি ইসালাম আর রুহানি বাবারা হইলেন নবী রসুমগন আর সমস্ত রুহানি বাবাদের মধ্যে নবী রসুলগণের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হইলেন মোহাম্মদ রসুল কিভাবে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে আমাদের নবীর বানাইয়া আমাদের নবীকে সকল নবীর নবী বানাইয়া আমাদের নবীকে শুধু নিজের উম্মতের রুহানি বাবা নয় সমস্ত নবীগণের রুহানি বাবা শুধু কাজ এই রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে এবার বলেন আদমেরি বাবা আল্লাহ কুরানের একা বলেন আমি আদম আলিহী ইসালাম থেকে নিয়ে ঈসা আলহ ইসলাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে একটা ওয়াদা নিয়া দুনিয়াতে বনেছি ই ওয়াদা স্বীকৃতি নিয়েছেন ওয়াদা নিয়েছেন আমরা সবাই মোহাম্মদ রসুল্লাহ কে নবী মানি নিজেদেরকে মুহাম্মদ রসুল্লাহার উন্মত মানি এই ওয়াদা নিয়া আল্লাহ সমস্ত নবী রসুলকে দুনিয়াতে পারে বুঝে নাকি বলুন এই জন্য মেয়রাজের রাত্রে সমস্ত নবীর রসুলগন কে মুক্তি বানাইয়া মোহাম্মদুরসুল্লাহ ইমাম বানাইয়া আল্লাহ দুই রাখা নমাজ জমাতের সাথে করার আদেশ করেছিলেন বাইতুল মকান আমি আশা করি ঘটনা আপনারা জীবনে আরো শুনে থাকবেন না সমস্ত আল্লাহ সমস্ত নবীদেরকে আদেশ দিলেন দুই রেখাত জমাতের সাথে পড়ার জন্য এই সমস্তিমান একমাত্র আমাদের নবী মোহাম্মদ রুস্লা কে ইমামতি করার অধিকার দিয়েছিলেন কেন ওনারা হইলেন রুহানি সন্তান আপনি হইলেন রুহানি বাবা বাবার সামনে সন্তান ইমাম হতে পারেন বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন তফসিলের কিতাবে উল্লেখ আছে ইয়ামাতের দিন শের পর একদল মানুষ যখন চিরকালের জন্য জাহান্নামে চলে যান আর একদল মানুষ চলে যাবে জান্নাতে সমস্ত জান্নাতিদের তিন বাঘের এক বাঘ ওয়ান্তান তবে সমস্ত নবীগণের উন্মত সমস্ত জান্নাতিদের তিনী হবে এটা একা মোহাম্মাদসুল উল্লা পরি আপনারা স্মরণ রাখতে পারেন সমস্ত জান্নাতিদের তিন বাগের এক বাঘ হবেন অন্য সকল নবীর উম্ম সমস্ত জান্নাতিদের তিনবাগের দুই বাঘ জান্নাতি হবে একা মোহাম্মাদ রসুল উল্লাহর তাহলে সন্তানগণের রুহানি সন্তান বেশি না রুহানি বাবার রুহানি সন্তান বেশি রুহানি বাবার সন্তান বেশি। এবার একটু দয়া করে বলুন রোহানি বাবাগণের মধ্যে সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে মোহাম্মদ রসু স্বয়ং আদমেরও রোহানি বাবাকে মোহাম্মদ রসুফ জীবন শেষ হওয়ার আগে নিয়ে গেলেন আল্লাহ বলেন রাত্রিকালীন ভ্রমণে মেজের রাত্রে আমার আখেরাতের জগতের কুদ্রতি বিবরণ সমূহ বিষয়সমূহ ভাবে দেখাই আল্লাহ মে জাহান্ন সচককে দেখে জান্নাত সচককে দেখে। আখেরাতের জগতের অনেক কিছু সচককে দেখলেন এর বেজে একটা জান্নাত শচককে দেখে। বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম দুনিয়াতে আসার আগে নিজের চোখে বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মোহাম্মদুল ইসলাম দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই বিশেষভাবে মেহমান হইয়া গিয়া নিজের চোখে জান্নার দিকে আসলেন এবার বলেন আপনারা আমরা কতজনের চোখের দেখা জাননাতে বিশ্বাস দুই বড় বাবা বংশগত বাবাদের মধ্যে বড় বাবা আদম তিনি নিজের চোখে দেখেছেন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মোহাম্মদ তিনি রাতে দেখেছেন। সুতরাং আমরা যারা জান্নাতের খরিদ্দার জান্নাত কিনলাম অন্ধবিশ্বাসী না দুই বড় বাবার চোখের দেখা জান্নাতের আমাদেরকে অন্ধ বিশ্বাসী বলার মতো কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই যারা যারা আমরা তোমাদের সন্তানদেরকে কেউ কোনোদিন বিশ্বাসী বলতে পারবেন এই জন্য আল্লাহ আমাদেরকে অন্ধবিশ্বাসী না মানাইয়া চাকুসের চাকুর চুখের দেখা জান্নাইয়াস জান্ন বেচা বেচাকিনার চুক্তি সম্পাদন করার জন্য জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসবে নিশ্চয় আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন মুমিনদের কাছে এর বিনিময়ে আল্লাহ মুমিনের কিনে নিয়েছেন আমাদের বিক্রি করলাম বিকৃত জিনিস খরিদ্দার যদি আমাকে ব্যবহার করতে দেয় আমার বেশা জিনিস খরিদ্ তুমি ব্যবহার করো আমার ইচ্ছা মতে ব্যবহার করবো না খরিদ্ের নির্দেশ মতে খরিদারের নির্দেশ মতে এবার বলেন আমাদের জানমাল এর ফরিদ্দার কিনা আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে বিবেককে জিজ্ঞেস করুন তোমার ইচ্ছা মতে জীবনযাপন করবা না তোমার নির্দেশ মতো। দন সম্পদ যেভাবে মনে চাই সেইভাবে খরচ করবা না যার কাছে বিক্রি করেছ তার নির্দেশ মতো এই নির্দেশ যারা লঙ্ঘন করে এদের জান্নাতের বেশা কিনার চুক্তি নষ্ট হইয়া যায় ক্যান্সেল হইয়া যায় আমি আগেই বলিছি আল্লাহ এত বড় দয়াল যারা নিজের ইচ্ছা যাপন করার মাধ্যমে আমার পক্ষে উকিল দিয়ে রাখছি উকিলের হাতে ধরলে আমার হাতে ধরা হলো চুক্তি ঋণু করার ব্যবস্থা তোমাদেরকে দিয়ে রাখছি আগে আগে চুক্তি ঋণু করবা তোমার সাথে চুক্তি আমার বলবৎ থাকবে দুনিয়ার থেকে ফিরে আল্লা যতজন মানুষ বানাইছেন ততটা বাড়ি বানাতে বর্তমান দুনিয়াতে এক আদমশুমারি মতে ছয়শ কোটি ছয়শ কোটি মানুষ আছে শুধু বর্তমান দুনিয়ার জিন্দা মানুষগুলির জন্য আল্লাহ ছয়শ কোটি বাড়ি জাননাতে বানিয়ে আছে বর্তমান ভবিষ্যতে আরো যত কোটি মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকের জন্য জাননাতে একটা বাড়ি তৈরি করেছে অতীতে যত লক্ষ কোটি মানুষ দুনিয়াতে এসেছিল প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি একটা বানানো আছে প্রথম দিকের কথাগুলি মনে থাকলে আবার একটু দয়া করে বলুন বাড়িগুলি আল্লাহ ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়া দিলে তো জীব জানুয়ার এরা জিজ্ঞাসা করবে আমাদের কেউ ভরা ফিরিস্তারা জিজ্ঞাসা করবে আমাদের কেও ভরা এত কুটি কুটি বাড়ি জান্নাতে বানা আদম সন্তান গুলি ফ্রি দিয়া দিলে আমরা কেউ ভরা এই জন্য আল্লাহ ধার্য করেছেন যে পরীক্ষা বিক্রি করে এখন যদি হাসনের মাঠে কুকুর শ্রীাল বিড়াল যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আমরা জান্নাত পাইলাম না কেন তোমরা দিছো না পরীক্ষার পাশ করছো না আমরা জান্নাতে একটা বাড়ি বেরান না কেন তোমাদের জীবনে কঠিন কোন পরীক্ষা হয় নাই যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে আমি তাদের কাছে বিক্রি করেছি কেন তারা পাইল না যে জব যদি ফ্রি দিয়া দিতেন তাহলে তাদের প্রশ্নের জব এই ফরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই হাইওয়ান জানোয়ারের মধ্যে এই ফরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই ফির মধ্যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে শুধু মানুষের মধ্যে যারা এই পরীক্ষাতে করবে আমার জান্নাত শুধু তাদের কাছে বিক্রি আমি আগেই বলেছি প্রতিটি গুনার কাজের দুইটা ফলাফল আছে একটা মজা আর একটা সাজা প্রত্যেকটা গুনার কাজের ফলাফল কটা একটা মজা একটা সাজা যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখেন বিয়া সারা নারী পুরুষের মিলন গুনা কিনা এই মিলনে কোন মজা নাই মজা নাই বলেন ফাটাফাটি মিলনের মজা বুঝেনি কুকুর পুকুরি মিলনের মজা বুঝেনি না বুঝেনা গাভি এবং সার মিলনের মজা বুঝেনি গাদা গাদি মিলনের মজা বুঝেনি মুরগা মুরগি মিলনের মজা বুঝেনি না বুঝেনা বুঝে কিন্তু বিয়া সালাম মিলন হইলে জাহান নামে যাইতে হবে এই জাহান নাম বুঝে জাহান্নাম বোঝার ঠিক নেই আপনাদের এলাকার কুকুরেরা যার নাম বুঝার যোগ্যতা জানুয়ার সাদা বুঝে না জানুয়ারে গুনার সাজা বুঝে না এই জন্য গুনার কাজ করলেও কোন সাজা হবে না আপনারা জানা কুকুরে বিয়া ছাড়া কুকুরের সাথে মানুষের মধ্যে একটা পুরুষ বিয়া ছাড়া একটা সাজা হবে কিন্তু বিয়া একটা কুকুর একটা কুকুরের সাথে মিলিত হইলে সাজা হবে না কেনা এই জন্য এই জন্য হায়ান জানোয়ার এরা কোন বোনার কাজ করলে সাজা হবে না কারণ সাজা বুঝে না মজা বুঝে সাজা বুঝে না প্রত্যেকটা গুনার কাজের সাজা ফিরিস্তা রা বুঝে কিন্তু কোন মজায় মানুষের গুণা করে মজা বুঝে মজা কোন মজা একটা পুরুষ একটা নারীর সাথে মিলে বুঝে না ফিরিস্তা যে সারাদী মজা না বুঝিয়া বেগুনা থাকলে পুরস্কার হয়ে যায় না ফিরিস্তারা শুধু সাদা বুঝে মজা বুঝে না এই জন্য সারাদীবন বেগুনা থাকা সত্ত্বেও এদের কোনো পুরস্কার নাই আর হায়ান জানুয়ারেরা মজা বুঝে কিন্তু সাজা বুঝে না এই কারণে মানুষ আল্লাহ হায় গুণটাও দিচ্ছেন চিকিৎসার গুণটাও দিচ্ছেন মানুষের গুণার মজাও বুঝে সাজাও বুঝে এখানেই হবে তোমার পরীক্ষা मजारोबे तुम्हारे परीक्षा जीवने जीवने जीवने पास कर আল্লাহ তার কাছে এই জান্নাত বিক্রি করেন সুতরাং হাসরের মাঠে কোন ফিরিস্তা এই কথা বলার অধিকার পাবে না আমি পাইলাম না কেন কোন গাধা হাসরের মানে বলতে পারবে না জান্ন পাইলাম না কেন পরীক্ষায় পাশ করার পুরস্কার তোমার জীবনে কোন পরীক্ষাই ছিল না জীবনে কোন পরীক্ষা নাই ফিরিস্তার জীবনে কোন পরীক্ষা নাই আসলে শুধু মানুষের জীবনে যারা পাশ করবে দাদার দলে মাঠে করতো আমার জান্নাত গেল কুকুরেরাও খুঁজতে পারতো আমি কেন জান্নাত পেলাম বল তারাও হাসরের মাঠে বলতে পারতো আমার আমি জান্নার থেকে বঞ্চিত না তারা এদের যোগ্য এই জন্য আমি জান্নাত ফ্রি দিব না বিক্রি করব। কার কাছে বিক্রি করবেন আল্লাহুল আলম বলেন নিজের জানমাল আমি আল্লাহর কাছে বিক্রি করে যারা কিনতে আছে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করব এবার বলেন দুনিয়াতে যত মানুষ আসে কেন আসে সবাই জান্নাতের বাড়ি কেনার ফিকিরে বাজারের তামসা দেখার ফিকিরে এরা কত গরম বুদ্ধিমান এই কথাটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করুন এক ব্যক্তি তার ছেলেকে শপিং সেন্টারে চাউল কিনে নিয়ে আসো মাছ কিনে নিয়ে আসো নুন মশলা কিনে নিয়ে আসো বাসায় আসলে পরে পাক হবে রান্না হবে সবাই খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমে ছেলে গেল শপিং করতে মা বাবা বাড়িতে অপেক্ষা করে শপিং করে নিয়ে আসবে রান্না হবে খাওয়া দাওয়া হবে শপিং করার আগেই শপিং সেন্টার বন্ধ হয়ে বাড়িতে যাই দেখবে মা বাবা বাদ পাক করিয়া তার জন্য খাওয়া সে খাওয়ার জন্য অপেক্ষা করে অপেক্ষায় তখন যখন বাবা যদি বুকা না হয় বাবা যদি ভাগল না হয় সেলের অবশ্যই জিজ্ঞাসা করবে তুমি শপিং এর গেছিল কোন কারণে আর কি করে আসলা জিজ্ঞাসা করবে কিনা এবার বলেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন শপিং করার জন্য নয় কি শপিং করার জন্য নয় শপিং করার চাষি আমরা সবাই দেখা দেখতে দেখতে গেলে টেলিভিশন দেখতে দেখতে গেলে গান শুনতে শুনতে মরে গেলে বাজনা শুনতে শুনতে মরিয়া গেলে নমাজ না ভরতে না ভরতে মরে গেলে বেফরদা চলতে চলতে মরে গেলে আসার মাঠে প্রস্তুত হবে না দুনিয়াতে গেছিল কোন কারণে আর কি করে আস আমি তো আমার মন রে জিজ্ঞাসা করলে বলতে পারি হাসরের মাঝে আমার মনের কাছে এই জন্য হাজির শলিম আল্লাহ রসুন বলেন তামুতু না কামা তাকিয়াও না বা তো সারু না কামা তামুতুন দুনিয়ার জীবনে চলন বালো যার মরণ কালে মরণ ভালো তার পরকালে হাসর বালতার একদল পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিতে কেন এদের মধ্যে সবাই প্রশ্নের জবাব লেখতে পারে না অনেকে লেখতেও পারে না যারা লিখতে পারে না কলম নিয়ে বসে আসে পরীক্ষার হলে পরীক্ষার ফল ঘোষণার পরে জানতে পারবে পাস না ফেল না পরীক্ষার হলে বসে বসেই মানে মানে টের পায় বলে সাইফল গুফল ঘোষণার মাঝে না মুবাসবে পরীক্ষার ফলে বসেই মানে মানে টের পায় এবার আমি যদি দেখি আমি তো না মাঝে নাই আমি তো রুদায় নাই আমি তো এ বাদতে নাই আমি তো বন্দে আছে আমি মনে মনে টের হওয়ার কথা আমি কি জান্নাতে যাচ্ছি না জাহান নামে যাচ্ছি এই সমস্ত জাহান মানুষগুলিকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া অবর্তমানে এই গুরু দায়িত্বটা পালন করার মহান দায়িত্ব দেওয়া হয়েছে হকানি উলামায় কেরানদের এরপরও লক্ষাধিক নবী রাসুল পাঠাবার পরও এদের মরণ এদের জন্য জানাতে বাড়ি বরাদ্দ করা ছিল কিনা আদি শরীফ আল্লাহ রসুল বলেন আজরা ফিলিস্তা এদের যান বাইর করার সময় জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল এই বাড়িটা জীবনবিহীন করেছ জান্নাতদ করে দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে বানানো হয়েছ দুনিয়ার রং তামাশা পাইয়া তুমি কোন কাজে দুনিয়াতে এসেছিলে তুমি ভুলে গিয়েছ এই জন্য এই দেখো জান্নাত এই বাড়িটা তোমার জন্য বানানো হয়েছিল আজকে তোমাকে জানাইয়া দেওয়া হইল তোমার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল জান্নাতের সেই তোমার নামের বরাদ্দ করা বাড়িটা আজকে তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হল তারপরে জাহান্ন দেখানো হলো জাহান্ন দেখাইয়া বলা হবে তুমি দুনিয়ার জীবন পুঁজি দিয়াই এই জাহান নামটা পরিক্রস আরা জান্নাত খরিদ করার জন্য অপরিক্রস জাহান্নাম শপিং সেন্টারে এসিল দুধ কিনার জন্য জান্নাত না কিনে জাহান নাম খরিদ করল ফলা হবে তারপরে তারা জাহান নাম দেখাইয়া বলা হবে এই জাহান্নাম তুমি খরিদ করেছ আজকের থেকে চিরকালের জন্য তোমার দুনিয়ার রং তামাশা বন্ধ হলো আমরা এসেছি তোমাকে জান পথে নিয়ে যাওয়ার জন্য তোমার আর পিঞ্জরের বাইরের থেকে একটা বিড়াল যদি তার হামলা করে পিঞ্জরে আবদ্ধ করা পাখিটাকে পারবে পারবে না কিন্তু বিড়াল দেখে এই পিঞ্জরের ভিতরের পাখি ভয়ে যখন যদি এই বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই তেম তেমনি ভাবে জাহান্দারের দেখে পিঞ্জরের ভিতরের ছটফট করা পাখির মতো মানুষের হাতটা ছটফট করতে থাকে আজরাইল তখন তার দেহের ভিতরে ঢুকিয়া মাথা থেকে পাউ পর্যন্ত যেখানেই তার আত্মা না পালাইতে চায় সেখান থেকেই সিরে বেরে তানা হেস্তা করে বাহির করে দেখেন আমরা যারা বাজারে মাসা দিকে আসল সদাই আসল শপিং বুলে গেছি আমরা কেমন ভয়ঙ্কর পথে অগ্রসর হইল এদেরকে এদের নামের বরাদ্দ করা জান্নাত দেখাইয়া বলা হয় তোমার নাম থেকে জান্নাত ক্যান্সেল করে দেওয়া হলো এখন একটা প্রশ্ন দেখা দরকার নামে জান্নাতের বাড়ি একটা মরণ খালে জান্নাতের বাড়িটা দেখাইয়া তাকে কি বলা হইল জাননাতে জান্নাতের বাড়িটা দেখাইয়া কি বলা হইলো তোমার নাম থেকে ক্যান্সেল করা হল একই অবস্থা বুলের একই অবস্থা আবুল অবস্থা ফেরাউনেন যে সমস্ত মানুষ বাড়ির থেকে বঞ্চিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হইল এদের সেই বাড়িগুলি না হইল কিনা অপসর শেষ পর্যন্ত কি হবে এই প্রশ্নের জবাবে আল্লাহরুল আলমী বলেন মুসলমানেরা তোমরা যদি আমার সাথে সেই বাড়িগুলি তোমাদেরকে দিয়ে দেব বোনাস নিজের টা খরিদ করলে একটা বোনাস পাওয়া যাবে না নিজের টা খরিদ না করলে আমার নামে যে বাড়ি বরাদ্দ করা আছে সেই বাড়ির খরিদ্দার যদি আমি হতে পারি তাহলে যারা বাড়ি থেকে বঞ্চিত হয়েছে সেই বাড়িগুলি অন্য লোকেরা তার বাড়িটা বোনাস পেয়ে গেছে হাসরের মাঠে যখন নমরুদ দেখবে কারুন দেখবে হামান দেখবে সার্দার দেখবে জান্নাতে তার জন্য বাড়ি একটা বরাদ্দ ছিল কিন্তু অন্য লোকেরা বোনাস পেয়ে গেছে কিনা কেমন শ্বে তো নিজে হাইলোই আমার টয়া গেলো আমিও একটা ভালো নিজের হয়ে চলে। ওরা অন্য পাইবে দূরের কথা নিদের নামে যা বরাদ্দ ছিল তাই পাবে না ঠগা হবে। এই জন্য হাসরের কি দিনের নাম ঠগা দিন ওই দিন আপনারা বোনাস পাইতে চাইলে নিজের তা খরিদ করা লাগে বাঙালি খুব সালাক আছে অনেক বাঙালি প্রতি সালাক আছে খরিদ না করলে এই কথাটা বোঝাবের জন্য একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি এক চালাক বাঙ্গালি কমলার দোকানে এসেছিল কমলা কিনতে কমলাওয়ালে জিজ্ঞাসা করে তোমার কমলার আলি কখন টাকা যদি আমার কাছ থেকে এক হাজারে পঞ্চাশ টাকা দিয়া কিনো তোমাকে একটা দিয়া দিব আমি বোনাস না কিনলেশ দিব না ঠিক আছে তোমার কমলা অন্যদিন কিনে নেব বোনসটা আজকে দিয়া দাও এই আছে এইরকমের চারা কি আল্লাহ বোনাস নিয়ে যাবে আগে আর উচিতটা কিনলে পরে হবে না আগে উচিতটা কিনাও পরে বোনাতে Alllhausorde,ELLAktaudhe,ciawaykeelah左ai dhamnadde sakinachchukti wadaar Mullite dhunryateki biha yortebi ta vouکá Subh inaugura ואףediak Th SBS Subhane rabbika rabbihin sathi amha yase Walking Tort while salam faciale w'shaeleena walhamdulillahi rabbilarárabi wasallallahu ta'ala lahendbauluhi muhammadin w alihi wa ashaabihi ayam Why didn't you tell both of me? Hmmmm Alhamdulillah hen advi adana lhiadhamaqnna linah allah প্রভুল মঞ্জুর করো ইয়ুসিল আমাদের জিন্দে গান কে হেদায়ত করো ইয় আল্লাহ সমস্ত উমিন্দ করো ইয় আল্লাহ এই তফসিলুল কুরান সম্মেলনে রুসিল্লাহ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও আল্লাহ অশান্তি বিশৃঙ্খলা দূর করে দাও যা আল্লাহ তোমার কোরআনের মর্মবাণী আমাদেরকে বুঝার এবং সেই অনুপাতে জীবন করার তো আল্লাহ যে কাজের জন্য যেন আসল কাজ বলে গিয়ে দুনিয়ার রং তামাশায় যেন জীবন ধ্বংসনা করি আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ যা আল্লাহ সারা দুনিয়ার অশান্তি বিশৃঙ্খলা দূর করে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে দাও যা আল্লাহ শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও যা আল্লাহ বাংলাদেশের অশান্তি বিশৃঙ্খলা দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও যা আল্লাহ এই আমেরিকার অশান্তি বিশৃঙ্খলা দূর করে ইয়া আল্লাহ আমেরিকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ আমেরিকার সমস্ত মানুষকে এমন পথে চলার তোভিজ্ঞান করো যেই পথে চললে দুনিয়াতে এবং আখেরাতে শান্তি লাভ করতে পারি পারে সেইগুলির বাঁচার পথে আমেরিকা বাংলাদেশ নির্বিশেষে সমস্ত মানুষকে সেই শান্তি এবং মুক্তির পথ চিনা এবং সেই পথে চলার তোভিজ্ঞান করো যাওয়া আল্লাহ যা আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবর মোদন করো যা আল্লাহ আমরা যারা যত রকমের আশা নিয়ে হাত উড়েছি প্রত্যেকের নেক বাসনাকে খবর মোদন করবো যা আল্লাহ আমাদের পরপক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুদর সালাম হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি